السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক মণ্ডলী রিয়াদুসলেহন থেকে আপনাদের সামনে দরস নিয়ে এসেছি আর আজকের যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো ধৈর্যের অধ্যায় থেকে বাকি অবশিষ্ট হাদিসগুলি তো আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু করব সেই হাদিসটি হলো عن عتاء بن أبي رباح رضي الله عنه قال قال لبن عباس نضي الله عنهما أَلَا أُرِيكَ امْرَأَةً من أَهْلِ الْجَنَّةِ فَقُلْتُ بَلَا قال هذه المرأة الصودي أَتَت النبی صلى الله عليه وسلم عتاء بن أبي رباح رضي الله تعالى تنبلن قال لي ابن عباس عتاء بن أبي رباح تنبلن যে আমি তোমাকে কি জান্নের একটা মহিলা দেখাবো না পাকল তাই বললাম দেখান বালা অবশ্যই দেখান কওয়ালা তখন তিনি বললেন হা দিহিল মারা এই যে কালো মহিলাটি আছে আতাতিনাল্ল সাল্লাম এই মহিলাটি আল্লাহ নব্বী সাল্লাসাল্লামের নিকটে এসেছিল তিনি বলছিলেন যে আমাকে মৃগি রোগ আছে অর্থাৎ আমি মৃগি রোগ আমাকে আক্রান্ত করে ও ইমনি এত কাশ্যাফু এবং এই রোগটি যখন আমার উপর চড়ে বসে তখন আমি আমার শরীরটাকে কাপড় থেকে অলঙ্গু করে ফেলে দেই। দিই হে নবী সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহর কাছে এই বিমারি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বলেন তুমি যদি সবুর করো তাহলে এর বিনিময় পাবে জান্নাত যদি তুমি ধৈর্য ধারণ করো এ অবস্থায় তুমি জীবন জীবনযাপন করো রোগ নিয়েই তাহলে এর বিনিময় পাবে জান্নাত আর তুমি যদি আমাকে দোয়া করতে বলো তাহলে আমার আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে সফা দিয়ে দেবে ফকালাত তখন ওই মহিলাটি বললেন আসবিরু আমি ধৈর্য ধারণ করব অর্থাৎ শেফা এবং মুক্ত হওয়ার জন্য দোয়া করার দরকার নেই আমি সবুর করতে চাচ্ছি তবে একটি বিষয় যেন আপনি দোয়া করুন যে এই রোগটি যখন আমাকে চড়ে বসে তখন আমি কাপড় থেকে সম্পূর্ণ অলঙ্গ হয়ে যাই তো আপনি একটু এবয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাপাক যেন আমার এই কাপড়টাকে অলঙ্গ না হয়ে যায় এই অবস্থায় যেন আমাকে থাকার তৌফি দান করেন তো আল্লাহ নবী সাল সালাম তার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে এই কাপড় খোলা থেকে মুক্ত করেছেন বটে কিন্তু একমাত্র যেহেতু আল্লাহ তুমি যদি এই রোগ থাকা সত্ত্বেও যদি তুমি সবুর ধরো তাহলে এর বিনিময় তুমি জান্নাত পাবে তো ওই মহিলাটি জান্নাতের আশায় এই রোগটাকে আর সে রোগ অবস্থায় থাকাটাকে প্রাধান্য দিয়েছেন সেই হাদিসটি বোখারি এবং মুসলিম নিয়ে এসেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা शीखते अनेक समय मानुषर ऊपर बाला मुसिबत आएताश कर बाला मुसिबत थे निजे के परित्राणार्ज बहुत चेष्टा कर मनि रखते आल्ला पा जो दून मानुष्ठ के बाला मुसिबत दें एर बनीम जदि को धर्य धारण करमय से आल्लर का भलो किचू आशा रखे तो हमें यह धर्म कारण आल्ला पा तरिमय जानना दान कर আল্লাহ পাক আমাদেরকে প্রথমত সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন তারপরেও যদি আমাদের উপর কোনটি হল এমন ও ইয়াহকি আব্দ রসুল ইহকিনা ও সালামু আলাইহিম أبو عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنه تيني بولين كأنني اندر إلى رسول الله صلى الله عليه وسلم أمي جانو شعون رسول الله صلى الله عليه وسلم ارتكارات دي كأمي ايقونو تاكيا چي كخن جخن كأمي الله نبي صلى الله عليه وسلم كأمي دیکھ چلام جه اوني يحكي نبيا من الأنبياء كنو ایک جن نبير غطانا جخن اني بول چلين جاي نبي كأتار شمپر دائرة قسطو اونا كأمار پیت এবং তাকে রক্তাক্ত করে দিয়েছে ওই নবী যেই নবীকে তার সম্প্রদায়রা রক্তাক্ত করে দিয়েছে ওই নবী তার চেহারা থেকে রক্ত মুছছেন আর মুখে বলছেন আল্লাহ ফিরলি কৌমি লা আমার এই সম্প্রদায়কে আল্লাহ তুমি ক্ষমা করে দাও কারণ তারা জানে না এটা হলো নবীদের আদর্শ আমাদের নবী মুদুরকে যখন সেই তায়েবাসীরা মক্কাবাসীরা যখন নির্যাতিত করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাহাকে পাহাড়ের ফ্রেশ তারা এসে বলেছিল হে আল্লাহ নবী সাল সালাম আপনার সঙ্গে আপনার সম্প্রদায় কি ব্যবহার করেছে এটা আপনার রব আসমান থেকে দেখে নিয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে এই সমস্ত আল্লাহ নবীলাম বলেছিলেন না আমি আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে রহমত হিসাবে দুনিয়ে এসেছি বিধাই আমার কারণে এদেরকে ধ্বংস করা যাবে না তবে আমি আশা রাখি এরা যদি আমার প্রতি ইমান নাও নিয়ে আসে কিন্তু এদের পরবর্তী নাসল যারা আসবে তাদের মধ্য থেকে কিছু লোক আমার প্রতি ইমান নিয়ে আসতে পারে তো এটা হলো নবীদের আদর্শ এটা হলো আল্লাহর নবী এবং আল্লাহর রসুল এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা যদি দিন প্রচার করতে যেয়ে রক্তাক্ত হয়ে যেতে হয় তাহলে এই নবীর আদর্শ এবং এই নবীর ওয়ারিস বলেছেন নবীর দিনের ওয়ারিশ কারা যারা আলেম এবং ওলামা এরা হলো নবীর ওয়ারিস তাহলে এই নবীর ওয়ারিসেরা যখন দিনের কাজ করবে দিন প্রচার করতে যে এদের উপর যে বালা মুসিবত আসবে না এমনটা নয় বরং এদের উপরও বালা মুসিবত আসবে এমত অবস্থায় ধৈর্য ধারণ করতে পারলে আল্লাপাক এর বিনিময়ে আমাদের সকলকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ পরে যে হাদিসটি হাদিসটি হল এমন ও আন আবিদিন ও আবি হুরাই আল্লাহ আনীন সাল্লাহ সাল্লাম কল দুই জনেই হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে আল্লাহ নবী তিনি বলেছেন মোমিনকে যদি স্পর্শ করে কোন ক্লান্তি ওয়ালা অসভিন অথবা কোনো রোগ ওয়ালা হামিন অথবা দুঃখ চিন্তা ওলা হাজানিন এবং উদ্বিগ্নতা ওয়ালা আদান এবং কোনো কষ্ট ওয়ালা ওলা এবং দুঃখ অর্থাৎ কোনো মমিনকে যখন কোনো ক্লান্তি কোনো রোগ কোনো দুশ্চিন্তা কোনো দুঃখ কষ্ট যাই কিছু মমিনকে পৌঁছুক না কেন হাতটা সৌকাতুই এমন কি। কাঁটা যদি তার পায়েও চুবে যায় ইল্লা কালিনু তবে এর বদৌলতে আল্লাপাক তার গুনাকথাগুলি ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ হাদিসটির যেটা অর্থ সেটা হলেই যে মমিনের কষ্ট হোক দুঃখ হোক বেদনা হোক সেই কষ্ট ছোট হোক বড় হোক এমন কি পায়ে রাস্তায় হেঁটতে যেয়ে পায়ে যদি কোনো কাঁটাও চুবে যায় তাহলে আল্লাহ বলেছেন কষ্টটি তার গুণার জন্য তিনি বলেন আমি যখন আল্লাহ নবী সালামের নিকটে সাক্ষাতের জন্য গেলাম উনি জরে আক্রান্ত ছিলেন জ্বর হয়েছে হে আল্লাহ নবীল আমি তো দেখছি আপনাকে প্রচণ্ড জ্বর হয়েছে আপনি প্রচণ্ড জরে আক্রান্ত হয়েছেন কয়লা তিনি বললেন আজাল হা ব্যাপারটা এমনই ইন্নি উ আকু কামা ইউ আকু মিনকুম বলছেন তোমাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তির উপর যে প্রখর জ্বর দুই ঝোনার প্রচন্ড জ্বরের যেটা পরিমাণ সেই পরিমাণ আমি একাই আমাকে সে পরিমাণ জ্বর চলে আসে কুলতু আমি বললাম র্যালিকা আন্নালাকা আজ তাহলে তো আপনার জন্য ডবল নেকি অর্থাৎ দুই ঝোনার জ্বর সে পরিমাণ আপনার উপর যখন জ্বর এসেছে তাহলে নেকিটাও ডবল হওয়া দরকার কল আল্লাহ নবী ইসলাম বলছেন আজাল হ্যাঁ বিষয়টি এমনই র্যালিকা আর সেটা কিভাবে ذلك كذلك ما من مسلم يصيبه أذن شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته وحطت عنه ذنوبه كما تحط الشجرة ورقها بشيتي أموني جخني كنو مومين كنو مسلمان كنو قوشتو پوجبه كنو کلانتی پوجبه يبون أمونكي كاة با إرچه و كنو نمو كنو شمن جنس جده كنو مسلمان كنو কষ্ট দেয় তাহলে এর বিনিময় আল্লাহ তালা তার গুণাকে ক্ষমা করে দেন এবং এর বিনিময় আল্লাহ তালা তার গুনাকে এমনভাবে মাফ করে দেন এমনভাবে ঝরে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে এমনভাবে আল্লাপ ওই ব্যক্তির ঘাট থেকে ওই ব্যক্তির থেকে গুণা ঝরিয়ে দেন তাহলে এই হাদিস থেকে যেটা আমরা শিখতে পারলাম সেটা হলেই যে মমিনদের জন্য সবই মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে সুক্রিয় আদায় করলে তার বিনিময় সে পাবে আর যদি কোনো কষ্টের লিপ্ত হয়ে যায় তাহলে এমতো অবস্থায় ধৈর্য ধারণ করলে এর বিনিময় আল্লাহ পাক তাকে গুনা ক্ষমা করে দেন এবং এর বদলা আল্লাপাক কেমন দিন দান করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত রাখেন এবং কোনো বালা মুসিবত যদি আল্লাহ তালা কখনো দিয়েও দেন তাহলে এমতো অবস্থায় আল্লাপাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আলহামদুলিল্লাহুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী ধৈর্যের অধ্যায় থেকে হাদিস আপনাদের সামনে আলোচনা করছিলাম যে হাদিস নিয়ে এখন আলোচনা করব। সে হাদিস্টলে তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোনো ব্যক্তির যখন মঙ্গল কামনা করেন ইউসিফ মিনহু তখন আল্লাহ তালা তাকে কোনো বালা মুসিবত দিয়ে থাকেন তাহলে বুঝে আসলো যে আল্লাহ পাক দুনিয়ায় মানুষদেরকে বহুভাবে পরীক্ষা করেন আর এটাই নীতি যে একজন যার যেরকম ইমান যত বেশি পক্ত হবে আল্লাহ পাক সেই ইমানটাকে যাচাই করার জন্য আল্লাহ পাক তাকে সেই পরিমাণ বালা মুসিবত দেবেন তো এই হাদিস থেকে বলছেন যেহেতু বালা মুসিবতের কারণে অসুস্থতার কারণে দুনিয়ায় কোনো কষ্টের কারণে আল্লাহ পাক যেহেতু গুণা মাফ করে দেন বিধায় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গুণা থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক তাকে কখনো কখনো এরকম বালা মুসিবত দিয়ে থাকেন এরপরে হাদিস বুখারি মুসলিমের হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাজিয়া আল্লাহ তুল আহ তিনি বলেন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন মুসিবতের কারণে কোন কষ্টের কারণে তোমাদের মধ্য থেকে কেহ যেন মৃত্যুর আশা না করে अर्थात मुसीबत आसते ही दुनिया जीवने कष्ट होते ही तो कष्ट जत बड़ो ना क्यों कष्ट कारण मृत्यु आल्लाबीम निषेध कर मृत्युदान आल्लाह तुम्हें मेरे फेले दाओ एक बला जाए तुम्हें पड़ो तुम जी एत बड़ कष्टे लिप्त हुए जो, जो तुम्हार जो जान मृत्युटा अति सहज मनि कर তাহলে তুমি এতটুকু করতে পারো তুমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারো সেটা কি এই শব্দ দ্বারা কি শব্দ সেটা আল্লাহমা এ আল্লাহ আল্লাহ তুমি আমাকে অতক্ষণ পর্যন্ত জীবিত রাখো যতক্ষণ পর্যন্ত জীবিত থাকাটা আমার জন্য মঙ্গলজনক হবে কানিল ওয়ফাহু হায়র আলি আর আমাকে আপনি মৃত্যু দান করেন যখন আমার জন্য মৃত্যুটাই কল্যাণ করা হবে সরাসরি আল্লাহকে বলা আয় আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও আমি মরে যাব আমার কাছে মৃত্যু আসে না কেন এ ধরনের কথা যদি বলা নিষেধ হয় তাহলে মুসলিম ভাইয়েরা আত্মহত্যা করেন নিজের নিজে দিয়ে দেন মনে রাখবেন এটা কাবিরা গুণা বড় গুণা দুনিয়ায় এমন কোন বালা মুসিবত নেই যেটা আখিরাতের মুসিবতের তুলনায় যে বেশি বড় এমনটা নয় বরং যেই মুসিবত থেকে খোলাসার জন্য ছুটকারা পাওয়ার জন্য ওখান থেকে বাঁচার জন্য আত্মহত্যা করছেন মনে রাখবেন আত্মহত্যার পরে যে জীবনটি আপনার শুরু হবে ওই জীবনের কোনো শেষ নেই আর ওই জীবনে যেই কষ্ট আল্লাপাক তৈরি করে রেখেছেন সেই কষ্ট এই দুনিয়ার চেয়েতে হাজার গুণ বেশি কষ্ট তাই আমরা যেন এমন ভুল করার পূর্বে আজকের দশটা আমাদের স্মরণ করা উচিত যে মৃত্যু এবং জীবন এবং হায়াত এটা আমার জানা নেই যে আগামী জীবন আমার যেটা হবে সেটা আমার জন্য মঙ্গল হবে অমঙ্গল হবে এরপরে কাবা আবু আব্দুল্লাহ রাজিয়াল তিনি বলেন চাদর মাথায় নিচে দিয়ে কাবার ছায় আল্লাহ নবী সাল্লাম উনি বসেছিলেন এম তো অবস্থায় আমরা ওনার কাছে একটি শেখায়ত করলাম আমরা ওনার কাছে আমাদের একটি শেখায়ত নিয়ে ওনার কাছে গেলাম ফাকুল্লা আমরা বললাম হে আল্লাহ নবী সাস আপনি কি আমাদের সাহায্যের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহ কাছে সাহায্য চাইবেন না আপনি কি আমাদের এই বালা মুসিবত থেকে মুক্তি হওয়ার জন্য আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না ফকাল আল্লাহ নবী বললেন তোমাদের পূর্বে যারা উম্ম ছিল তোমাদের পূর্বে যারা মানুষ ছিল তাদের এক জনকে ঢাকা হতো এবং তাদেরকে অর্ধেক মাটির নিচে পুঁতে রাখা হতো আর বাকি অর্ধেকের উপরে তার মাথার উপর কড়াত রেখে তার শরীরটাকে দুঃখিত করে দেওয়া হতো মা দুন আল্লাহমিহি ওয়াহিহি বলছেন লোহার চেরণি দ্বারা তাদের গোস্তটাকে হাড্ডি থেকে পৃথক করে দেওয়া হতো এরপরেও আল্লাহর দিন থেকে তারা কোনো দিন ফিরে আসত না শোনে রাখো আল্লাহ অবশ্যই পরিপূর্ণ মনে করছো এটা কতটুকু বলছেন এটা একটা সাময়িক আল্লাহ তার দিনকে জয় করবেন বাতিলকে পরাজয় করবেন বলছেন এমনকি হাত্তা রাকিব এমনকি মানুষেরা সানান সেখান থেকে এবং রাখাল তার ভয় হবে যে কোথাও থেকে বাঘ বা হিংস্র জানোয়ার এসে ছাগলকে খেয়ে নেয় কিনা এই ভয় ছাড়া অন্য কোনো জালিম অন্য কোনো মশিরিক তাকে যে জুলুম করবে নির্যাতন করবে এরকম ভয় তাদের থাকবে না তাহলে বুঝা আসলো যে আল্লাহ তালা তার দিনকে অবশ্যই জয়ী করবে তবে সাময়িকভাবে কখনো কখনো আল্লাপাক মুসলমানদের বোর মুসিবত দেন বালা মুসিবত দেন কেন দেন যে এই মুসিবতের মাধ্যমে আল্লাহ তালা মমিনদের গুনা ক্ষমা করাতে চান এর এরপরে যে হাদিসটি হাদিসটি হলেই আব্দুল্লাবিন তিনি বলেন লাম্মা কানাই নিন আসারা রসুরালাম না সানফিল কাসমাতে হোনায়ন যুদ্ধের পরে বেশ কিছু গনিমতের মাল মুসলমানদের হাতে আসলো তো লাম্মা কানাইনিন হোনাইনের যুদ্ধের দিনে আল্লাহ নবীলাম ওই গনিমতের মাল যখন বন্টন করছেন তো উনি বন্টন করার ক্ষেত্রে কাউকে কিছু বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন উনি বলছেন যে আকরা বিন হাবেসকে একশোটি ওঠ দিয়েছে ও আয়না বিন হাসান মিসলা আলী ওয়াইনা বিন হাসানকে ওরকম একশোটি ওঠ দিয়েছে কসম খেয়ে বলছি এই বন্টনের ভিতরে কোন ঠিক হচ্ছে না ইনসাফ নেই এর ভিতরে ওমা উরিদা এবং এই বন্টনের ভিতরে আল্লাহর সন্তুষ্ট অর্জন নাই এখানে বন্টন করা হচ্ছে আমি ওনা কানে পৌঁছাই দেবো কথাটিহু আখবর তুহু বিমা কাল আমি তার কাছে আসলাম এবং ওনাকে এই কথাটি বলে দিলাম যে আপনি যে বন্টন করেছেন এ সম্পর্কে তারাই মন্তব্য করেছে ফতা হাত্তা কান্ফ করে সে যদি আদল না করে তাহলে দুনিয়ার কে করবে আর সোম্মা কল এরপরে বললেন বলছেন আল্লাহর নবী মুসাকে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন লা জারামা আর ফল বাদা বাদাহা হাদিসান রাবি বলছেন যে এই কথাটি আল্লাহ নবীলাম এর কানে দেওয়ার পরে ওনার যে অবস্থাটা দেখলাম তাতে আমি মনে করলাম যে এভাবে কারো শেখায়ত আল্লা নবীকে আর কোনদিন বলবো না কারণ খুব কষ্ট পেয়েছেন সেকায়তটি শুনি সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিসটি ইমাম নবী রহেমা ধৈর্যের অসছেন এবং সেটা হলেই যে এই দুনিয়া বালা মুসিবত থেকে কেহই মুক্ত না নবী রসুন এবং কেহই মুক্ত না তাহলে আমি যেই মুসিবতকে বড় বলে মুসিবত করছি এর চেয়ে আরো অনেক বড় বড় মুসিবত পাক দুনিয়ায় বহু মানুষদেরকে দিয়েছেন এবং তারা ধৈর্য ধারণ করেছেন তো এই হাদিসটি আমাদেরকে ধৈর্যের উপর উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে দাওয়াত দেয় যে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্ট চাও এই দুনিয়ার জীবনটা যদি তুমি বুঝতে পারো তাহলে মনে রাখবে যে এই দুনিয়া হল কষ্টের জীবন এখানে কখনো কষ্ট কখনো আরাম কখনো কষ্ট কখনো আরাম এই কষ্টের মাঝে আমরা যদি আল্লাহ সন্তুষ্ট ধৈর্য ধারণ করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাতালা যেমন আমাদেরকে গুণা মাফ করে দিবেন ঠিক তেমনইভাবে পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে আল্লাহ কেমন দিন আমাদেরকে জান্নাত নসিব করবেন তাই আমাদের সকল মুসলিম ভাইদের উচিত সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আলোচনা শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান জানি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি